জাবির ইবন আবদুল্লাহ রাজিল্লাহতালন হতে বর্ণিত তিনি বলেন এক সফরে আমি রসেলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট একটা উট বিক্রয় করলাম মদিনা ফিরে এসে তিনি আমাকে বললেন মসজিদে এসো দুরাক সালাত আদায় করো অতপর তিনি উটের দাম ওজন করে দিলেন রাবি সুবা সুবর রহমাতুল্লাহি বলেন আমার মনে হয় তিনি বলেছিলেন অতপর তিনি আমাকে ওজন করে উটের দাম দিলেন এবং বলেন তিনি ওজনে প্রাপ্যের অধিক দিলেন हार्हरा युद्ध समय सरिया छिनिया ओ माले कि वशिष्टिल